প্রথম নম্বরের প্রতিশ্রুতি ভুমন্ডলের শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব দ্বিতীয় নম্বরের প্রতিশ্রুতি তোমাদের যেই ইসলাম ধর্মকে আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি সেই ইসলাম ধর্মকে খারাপ দুনিয়ার আনাতে আনাকে প্রতিষ্ঠিত করে দেব য়ে ইসলাম ধর্মকে আমি পছন্দ করেন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম আমার নামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম আর একমাত্র ইসলাম ধর্মকে তোমাদের জন্য আমি আল্লাহ পছন্দ করে নিলাম আমাদের ইসলাম ধর্ম আর অন্যদের মতনু দালু আলাদা धर्म के सारा दुनिया समस्त बर्म दुनिया ইসলাম হবে হয়েছে এই প্রশ্নের জবাবও আগামীকাল সারা দুনিয়ার সমস্ত বাতিল ধর্ম ইারা দুনিয়া জুড়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে কবে আল্লাহ প্রচন্ড সেই ধর্ম সারা দুনিয়াকে প্রতিষ্ঠিত হবে কবে ইসলামকে ধর্ম বলেছেন আল্লাহ রসুল বলেন তিনটা বৈশিষ্ট্য ধর্ম যে আছে সেই মানের স্বাদ উপভি করতে পারবে আধ্যাত্মিক ভাবে এক আল্লা সন্তুষ্ট ইমানের সাত আধ্যাত্মিকভাবে উপলব্ধি করতে পারেন আল্লাহকে কি হিসাবে সন্তুষ্ট ইসলামকে কি হিসাবে ধর্ম ইসলামকে ধর্ম বলেছেন কি বলেছেনেগর এই প্রশ্নের জবাব দিতে গেলে আমার আলোচ্য বিষয় আর বাইরে চলে যেতে হবে অসংগ এটা তপ্তি দেওয়াজ নয় যদি প্রসঙ্গ আছে কখনো অন্য সময় জবাব দেওয়ার চেষ্টা করা হবে ধর্ম কারেগর আল্লাহ কুরানে ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম বলেছেন আমাদের ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিতে ইসলামকে ধর্ম হিসাবে যদি সন্তুষ্ট থাকতে পারো ইমানের সাপ আধ্যাত্মিক ভাবে উপলব্ধি করতে পারো এই পছন্দ ধর্মকে আল্লাহ বলেন সারা দুনিয়ায় আল্লা দায়িত্বে প্রতিষ্ঠিত করে নেবে। কত নম্বর তিন নম্বর ওয়াদা বলে আঘাত পাল্টা আঘাত যুদ্ধ বিক্রয়ের সকল প্রকার অশান্তি থেকে হে মুসলমানের দলীয় তুমি নিরাপত্তা দান করবো সেটা আমার তিন নম্বরের ওয়াদা বেদিন কাপিরের গুরুমত্বটা থেকে হামলা থেকে মুসলমানদেরকে আল্লাহ নিরাপদ প্রায়সলমানের বেদিনের প্রত্যেকটা ওয়াদার সাথে প্রশ্ন আছে কিনা প্রথম দুই ওয়াদার সাথে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের জবাব আগামীকালের জন্য তিন নম্বর ওয়াদার সাথে যে প্রশ্ন আছে এই প্রশ্নের জবাব ইনশাল আল্লাহ আলোচনা হবে আল্লাহ বলে আল্লাহাদা কিন্তু বিনা শর্তে নয় শর্ত সাবেক্ষে ইমানদারদের সাথে আল্লাহকে তিনটা ওয়াদায় আবদ্ধ হয়েছেন বিনা শর্তে নয় শর্ত সাবেক্ষে সর্তা কি সত্যটা কি ও আমিলিহাস বিশ্বাসের বেলায় যেমন তোমরা ইমানদার আমলের বেলায় যদি ইমানদার হইয়া যাও ইমানদারের আমল কি বদ আমল মানে আমার তিন তিন বাধা আমি আল্লাহ তোমাদের মধ্যে বাস্তবায়ন করে দেব তিনটা বাধা দিয়েছেন আল্লাহ মুসলমানদেরকে বিনা সত্য সবাইকে সত্য কয়দা সত্ত কয়দা তিন্তরে যদি তোমরা শর্তটা লঙ্ঘন করো পরিণামটা কি হবে আল্লাহ খুব সবি বলেছেন নয় যদি এই শর্তটা তোমরা লঙ্ঘন করো তাহলে তোমাদের পরিণামটা কি হবে আল্লাহ বলেন কবীরা لَكُمْ الْمُلْكُ كُلُّهُ عَلَيْهِمْ وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَجَعَلْنَاكُمْ أَكْثَرَ نَفِيرًا إِنْ أَسَنْتُمْ أَحْسَنْتُمْ لِأَنفُسِكُمْ وَإِنْ أَسَأْتُمْ فَلَا ضِيَاعَ وَلَا نَاقِصَ وَأَدُلُّ آخِرَتُ لِيَسُوءُ وُجُوهُكُمْ وَلَا يَدْخُلُ الْمَسْجِدَ كما دخلوه सब कुछ कथा बुदाये आसते थे कि ना सामने जो सर ईमानदार दिल पालन कर ले, पर ले, कर ले तीन वादा पूरण कर সেই সত্য লঙ্ঘন করলে মুসলমানদের কেমন দুর্গতি হবে কিতাব নবী করেছিলাম যারা রাখেন তারা হল ইসরা বংশধর ইসরায়েলের আহ্বান ইসরায়েলকে হজরত আগমনে ইসলাম দুনিয়াতে আগমন করার প্রায় তিন হাজার বছর পরে হজরত ইব্রাহিম মানে ইসলাম করেছে মাতৃভাষা ছিল হিব্রু তার মাতৃভাষায় হিব্রু ভাষায় হিসেবে দ্বিতীয় নাম ছিল ইসরাহল ইসরা সত্যের টাকা ইয়াকুব আল ইসলামের মাতৃভাষায় বিম্রু ভাষায় যেহেতু তার আরেক নাম ছিল ইসরাহল এই জন্য তার ইসরাহল কানেক হয় কোরআন করেন আর কতক্ষণ আর যদি বুঝতে যান তখন স্মরণ করতে হবে ইয়াকু আল ইসলামের ভারতের পরবর্তী আহলাদ কোরআনের ভাষায় বনি ইসরাহ বলা হয় বারো সেলের পতন ছেলের নাম ছেলের নাম দশ এই বারো সেলের আউলাদ কোরআনের বাসায় বলি ইসরাহ এদের হেদায়তের জন্য হেদায়ত এর মধ্যে একজন বিশিষ্ট নবী হইলেন হজরত মুসা মুামের কাছে হেদায়তের জন্য ইঞ্জিল কিতাব নাজিল করেছিলেন মুসা ইসলামের কাছে বনি হেদায়তের জন্য আল্লাহ কোন কিতাব নাজিল করেছিলেন ঈসা কাছে বনি ইসাইলের হেদায়তের জন্য আল্লাহ কোন কিতাব নাজিল করেছিলেন ঈশাল ইসলাম থেকে আসমানের সমন্বিত কতদিন পরে ঈশানশো বছর পরে কোন কিতাবের সমন্বিত এডিশন তরাতার ইঙ্গিলের এটাই বর্তমান বিশ্বের খ্রিস্টানদের হাতে বাইবেল নামে পরিচিত না